মানুভতা সমাধান আহ্লাহ সসালামালকুম রহমত আবার আলহামদুলিল্লাহ হিরমিনফিল আম্মা বাদু পৃষ্টি বাংলার দূরের কাছের সকল পর্যায়ের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন আকিদা এটা শ্রবণের জন্য বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে স্থান নিয়েছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমরা পর্বভিত্তিক আলোচনায় আপনাদের সামনে শির্কের প্রকার আলোচনা করেছিলাম গত পর্বটিতে আমরা সেখানে অনেক কিছু সময়ের স্বল্পতার কারণে বাকি রেখেছিলাম আসুন আবারও শির্কের প্রকারে দৃষ্টান্ত সহ আমরা একটু বিস্তারিত জেনে নেই তাহলে শির্ক থেকে বাঁচতে আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ আসুন আজকের এই মনজ্ঞ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সে সমস্ত প্রাগ আলোচক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয় এসেছেন শেখ আকরামুজামান বিন সালাম। শেখ আব্দাল আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকার সমূহ দৃষ্টান্ত সহকারে আমরা প্রথমেই চলে যাচ্ছি রাসুল ফাকাদ আলী কে যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে তাহলে এটা একটা শির্ক বলল মায়ের কসম যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মহের নামে বা তোমাদের মূর্তি বই এসবকিছুর নামে কসম করো না তাহলে এ একটা শিরক আর কেউ একটা বিপদে পড়েছিল নৌকায় উঠেছে নৌকায় উঠার পরে খুব আল্লাহকে ডাকছে তারপরে যখন নৌকা পারে চলে গেল তখন বলল যে মাঝি খুব যোগ্য মাঝি এই জন্য নৌকাটা বেঁচে গেল নৌকা বেঁচে গেল যেত এটা তার মাঝির খুব প্রশংসা করছে ওটা আর এই দুইটা কি সমান আসলে তো এই দু প্রার্থনা এতক্ষণ পর্যন্ত ক্ষমতায়কে টিকে রাখার নৌকাটা বাঁচিয়ে রাখার এতক্ষণ পর্যন্ত বুঝতে পারা যাচ্ছিল যে আল্লাহ আল্লাহ আল্লাহ একমাত্র এই নৌকাকে বাঁচাতে পারেন আর কিছুক্ষণ আগে তার মুখের ভাসাতে এটাই খুব স্পষ্ট হচ্ছিল আর বিশেষ করে আমরা অনেক সময় নদীর পাশে থাকাতে মানুষের কাকলি বিকলি আর মানে আল্লাহকে কিছু প্রকার আছে তার মধ্যে সাধারণত মানুষ যেই প্রকারটা বেশি চর্চা করে এটা হলো দোয়ার ক্ষেত্রে প্রার্থনার ক্ষেত্রে শিরকে আকবরের প্রকারের মধ্যে বড় শির্কের প্রকারের মধ্যে প্রধান প্রকারে দোঁয়ার ক্ষেত্রে শির্ক করা বোঝানো হয়েছে এবং এটা দেখা গেছে যে এটা জাহিলি যুগে করেছে বর্তমান যুগেও আমরা মসজিদের সালাদ পড়ছি কিন্তু আমাদের বড় বড় প্রার্থনা যখন থাকে তখন আমরা চলে যাই বিভিন্ন মাজার দরবার দরগাহাতে আল্লাহ এই বিষয়ে আল্লাহর সাথে আর কাউকেও দয়া করো না বা কাউকেও আহ্বান করো না তো এটা হলো শির্ক ফিদ্ এটা অত্যন্ত মারাত্মক এবং গর্বিত একটা শির্ক এবং বেশি বেশি চর্চা করে আমরা দেখা যায় যে এইগুলোর উপরেই কিন্তু টিকে আছে দেখা যায় এই যে মাজার দরবার দরগাহ সবাই তো একটা কিছু পাওয়ার জন্য যাচ্ছে আরো তো মনে হয় আমরা দর্শক শ্রোতার কাছে যদি দুই প্রকার শিলকের একটু সংজ্ঞাটা তুলে ধরতাম তাহলে দৃষ্টান্ত বুঝতে হয়তো সহজ সহজত কারণ শেরকে আকবার সাধারণত সেটাইকে বলা হয় इसलमेज प्रकाश्य एबाद यकाश्य सूस्पष्ट अबादतुली जख आल्ला कारोजन अथवा आल्ला के बद दिए अन्य कारोजन सम्पादन कर इस्लाम जगह सूस्पष्ट अबादत और शेर के असगार यु एम नये शेर के असगार सरसर को इसलमेर प्रकाश्य एबादतगुलि आल्लाह के बद दिए अन्य कारोजन कामटी सर केसगार नय शेर के असगार छोट हल जो इसलमे सरसि को अबादत नए कबाद संश्लिष्ट को विषय अबादतर परिपूरको विषय ये आल्ला के बद दिए अन्य कारोजन होटी सर के असगार बोट शेर है जेमन आगे दृष्टान दिलम जो सलााद यलाते जदि आल्लर साथ তালেটি এটি সেরকে হবে সলাাদ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্যও করা হয় তাহলে এটি সেরকে আঁকবার হবে কিন্তু সলাদ আমি আল্লাহর জন্যই করছি সাথে একটু চিন্তা রাখছি ও অমুকেও খুশি হবে তাহলে এটি হলো সেরকে আসকা ছোট শেরকে জি তো ঠিক অনুরূপভাবে আরও কতগুলি রয়েছে যেমন কসমেরও উদাহরণ নিয়ে এসেছেন হাদিস নিয়ে এসেছেন শেখ আব্দ সাহেব কসম করা কসম করা এটা মহান তার নামেই সাধারণত কসম করতে হয় তিনি আল্লাহ বোঝানোর জন্য এখন আমরা জানি আল্লা সুবহান সবচেয়ে মহান কেউ যদি কসম করে আল্লা মতো বা আল্লাহকে বাদ দিয়ে আরও কাউকে সবচেয়ে বড় মনে করে যখন এরকম এই ধারণা হলে সেটি সেরকে আকবারে পৌঁছে যাবে আর যদি কখনো সে মনে করে যে না আল্লা সুবাহ তালাই মহান আল্লাহর সমপর্যায়ে আমি কাউকে মনে করছি না কিন্তু অন্য কারণে আমি কসম খাচ্ছি তখন তার এটা সেরকে এখান থেকে আমরা খুব চমৎকার একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হলো সেরক যদিও ছোট কিংবা বড় হয় কখনো কখনো ছোট সিরিকটা সেটা বড় রূপান্তরিত হতে পারে অর্থাৎ যিনি করছেন তার চিন্তাধারার কারণে এটা ছোট হলেও সেটা বড় হয়ে যেতে পারে এটা আমরা বুঝতে পারলাম তেমনিভাবে ভাবে বড় শিরিক কিছু এমনও আছে যখন ভালোবাসার ক্ষেত্রে শিরিক হতে পারে ভয়ের ক্ষেত্রে শিরিক হতে পারে ভরসার ক্ষেত্রে শিরিক হতে পারে একান্ত একজন ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব হলো তিনি একান্তই আল্লাহর উপর ভরসা করবেন কিন্তু তিনি যখন আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে অন্য আরেকজন বা অন্য আরেক কোনো শক্তির উপর ভরসা করেন তখনও সেটা হচ্ছে তাওয়াকুলের ক্ষেত্রে এক ধরনের শিরিক হয়ে যাচ্ছে ভালোবাসা একান্ত আল্লাহ জন্য হবে আমার জীবন আমার মৃত্যু আমার ভালোবাসা সবকিছু আল্লাহর জন্যই সমর্পিত সেখানে ভালোবাসা সেই ভালোবাসার উর্ধে যদি আল্লাহর উপরে আমি অন্য কাউকে স্থান দিই অন্য কোন ব্যক্তি অথবা অন্য কোন সত্ত্বা অন্য কোন শক্তিকে তখন এটা ভালোবাসার ক্ষেত্রে আমি শিরিক করলাম আল্লাহ তালা এটাই স্মরণ করিয়ে দিয়েছি যারা শিরিক করে তারা মূর্তিগুলোকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা ভালোবাসে কিন্তু বাস্তব অর্থে যারা বিশ্বাসী তারা আল্লাহকে আরও বেশি এবং ভালোভাবে ভালোবাসে কাজে ভালোবাসার ক্ষেত্রেও সেদি হতে পারে যখন আমরা আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিই ওই পর্যায়ে যদি একজন মানুষ হিসেবে আমি আমার মা বাবাকে ভালোবাসি আমার স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি কিন্তু সেটা হচ্ছে এক ধরনের মানবিক ভালোবাসা কিন্তু একজন প্রভু এবং রব হিসেবে ভালোবাসার জায়গায় অন্য কাউকে সমকক্ষ কিংবা সমান্তরালে যখন আমি নিয়ে আসব তখন সেটা শিরিক হয়ে যাবে আসলে মানে ওটাই যে অমাকাদার্লাহা হাকি আসলে আল্লাহ যে মর্যাদা পাওয়ার হক রাখেন সেই মর্যাদাকে যখন মানুষ রাখবে তখন সে প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসা अंतर दिए समस्त आदाय करते हैं दस बीस पंचाश प्रकार होबादत क्षेत्र चर्चा তাহলে এটা পঞ্চাশ প্রকারেরই শিরক হয়ে গেল অন্তরের ক্ষেত্রে আমলি এবাদত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যদি সে এভাবে গাইরুল্লার জন্য করে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য শহীদুল্লাহ সাহেব বলছেন যে এবাদতটা সালাত যেমন উদাহরণ দিয়েছেন এই সালাতটা যদি গাইরুল্লার জন্য করে এবং এটা নিয়ম হল এটা হলো নিয়তের ক্ষেত্রে কেউ তো আর কি কোনো কাছে যে সালাত পড়বে না কোনো দেব কাছে। সে হয়তো কিছু টাকা তার কাছে সাহায্য নিবে এই জন্য সালাদটা একেবারে শুরুর থেকে ওই ব্যক্তি থেকেই সূচনাই হলো ওই ব্যক্তির জন্য খুশি করা এটা তাহলে তার শির্ক আকবর হয়ে যাবে একটা আর যদি আরম্ভ করেছে আপনার কথা থেকেই যেমন আমরা একটা দেখতে পারি যে কোনো ধার্মিক পরিবারে একটা মেয়েকে বিবাহ করার ইচ্ছা করছে কেউ কিন্তু তিনি জানেন যে আমি যদি নামাজ না পড়ি হ্যাঁ তার নিয়ত হলো এটাই যে আমি এই মেয়েটিকে বিবাহ করবো তাহলে এই বিবাহটা ঠিক এই নামাজটা আল্লাহর পরিবর্তে বিবাহের জন্য হয়ে গেল এবং বুখারি সাহেবের প্রথম যে হাদিসটা আছে যে যে ব্যক্তি হিজরত করলো তিনি বিবাহ করার জন্য আল্লাহ নবী সতর্ক করে বলেছেন বিবাহের জন্য যদি তুমি হিজরত করো বিবাহ পাবে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের পাবে না কর্ম থেকে আমরা সম্মানিত দর্শক মন্ডলীর সামনে বিষয়টি খুব খোলাখোলাভাবে এইভাবে পেশ করতে পারি যে রাসুল সাল্লাহ আলি সাল্লামে একদা এভাবে বললেন মান রাদ্দাকা অশুভ ফল যদি কাউকে কোনো কাজ থেকে ফিরিয়ে দেয় তাহলে সে সেরেক করলো বাড়ি থেকে বের হয়েছি তারপরে কলমটা ছেড়ে এসেছি তো আর ভেতরে যাচ্ছি না বাড়ি থেকে বের হয়ে দেখছি যে একজন মহিলা তো কাজেই যাব না তাহলে এই হলো একটা শিল্প আর আরেক জায়গাতে আল্লাহ বলছেন যেটা আল্লাহ রসোল্ল বলেছেন এবাদত বা আমার এই কুরবানিটা আল্লাহর জন্য কিন্তু কেউ যদি একটা কুরবানি করে মানব মানে কবরে যে আমার এটা গরুটা অমুক পীরের কবরে বড় শিল্প তাহলে এটাও একটা কথা আর ওটাও একটা কথা সামান্য সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে ফিরে আসবো ইন্স ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দুজানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ বদরুদ্দুজান জানেন কি করে আল্লাহ তার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 এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহীুল্লাহ জান্নার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তা আল্লাহ সুহান জানার জন্য দেখুন किताबुत किताबुत अनुष्ठान टीवी अल्ला या या दर्शक श्रोता बितिकालीन समय संगे थन আসুন আমরা যে বিষয়টিতে আলোচনা অব্যাহত রেখেছিলাম সেই বিষয়টিতেই ফিরে যাই সেটা হচ্ছে সিরকের প্রকার ভেদে দৃষ্টান্ত সমূহ অবগত হওয়া যে কে কোনটি কোন ধরনের সির্ক যে বলছিলেন ভালো শেখ আকরামুজ্জামান বিন আব্দালাম আপনি কিছু দৃষ্টান্ত আমরা অনেক সময় শির বুঝে থাকি যে এই মূর্তি দেবদেবী কেন্দ্রিকী হয়ে থাকে মুসলমানের ভিতরে কোনো শির্ক নাই শির্ক হলো বেধর ভিতরে এই ভুল ধারণাটা আমাদের যদি থাকে তাহলে আমরা কিন্তু শির্ক থেকে মুক্ত একটি হাদিস আপনাদের তুলে ধরছি আল্লাহ প্রথমত যখন জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত উনি তার কবর কেন্দ্রিক মৃত্যুর পর নবী এবং অলিয়াউলিয়া দের কে কেন্দ্র করে অনেক শির এবং অনেক শিরকি কর্মকাণ্ড কার্যকলাপের আবির্ভাব ঘটেছে রসুল্লা সাহা বলছিলেন যখন তিনি মৃত্যু সজ্জায় বলছিলেন ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক এই জন্য যে তারা তাদের নাবীদের কবরগুলোকে গুলোকে মসজিদে পরিণত করেছে সজদার জায়গায় পরিণত করেছে আড্ডাখানায় পরিণত হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এই ভাষায় আল্লাহ তুমি আমার কবরকে। দেবতাই পরিণত করে দিও না দেবতা হয়ে যায় মুসলমানদের কিন্তু শীর্ষ শুরু হয় কবর দিয়ে কবর দিয়ে ইসলামী সমাজে ইসলামী ইতিহাসে যেটা আমরা পাওয়া যায় মৃত ব্যক্তি সৎকর্মশীল মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করেছেন আল্লাহ তুমি আমার কবরকে কে হেফাজত করো যাতে কবরটা দেবতা না হয়ে যায় কবর কিভাবে দেবতা হয় এই চর্চা যে করা হচ্ছে বিভিন্ন নমুনা নজর নেওয়াজ না হচ্ছে পরিণত হয়ে গেছে রাসুল সাল্লি সাল্লামের ওই কথাটি মনে পড়ছে রাসুল সাল্লাহিসাল্লামের গোলাম সাহবান রাজিয়া হাদিসটা বর্ণিত আল্লাহ রসুল বলছেন মিম্মা আলা উম্মাতে আমার উম্মাতের উপরে যে বিষয়ে আমি বেশি আশঙ্কা করছি তার এক নম্বর বিষয় হয়েছে আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত আলেমা যারা দিনকে বিকৃত করবে বিকৃতভাবে জাতির সামনে পেশ করবে এসব আলেমদের ব্যাপারে আমি প্রথমে আমার আশঙ্কা খুব যে এক্সডেন্টের মানুষ এরকম করবে এরপরের বাক্য আল্লাহ রসুল বললেন ওয়াসাত তাহেক ও কাবায়লমিন উম্মাতি বিল মুশরিক আমার কিছু উম্মাদ মুসলিমদের সাথে মিশে যাবে সাথে মিশে যাবে তাদের কার্যকর্ম বিভিন্ন পর্যায়ে দেখা যাবে যে যা মুশরেকেরা করে তা আমার উম্মাত মুসলমান করছে পরের বাক্যটি তিনি বললেন ওয়াসবদ কাবায়লমিন উম্মাতি আল আহসানা আমার উম্মাত অনেকেই মূর্তির পূজা করবে তো মূর্তির পূজা ওখানে আল্লাহ রসুল বললেন আল্লাহ তুমি আমার কবরটা মূর্তি করোনা যেটাকে হবে তাহলে আমার করবে আল্লাহ রসলের এই কথাটা বুঝা যাচ্ছে যে তার উম্মাত কবর পূজা করবে তার উম্মাদ কবর কাছে কিছু চাইবে তার উম্মাদ ঠিকই একটা মূর্তি তৈরি করে তাকে সম্মান করবে যা আমরা বাস্তব দেখতে মনে হয় আরেকটু যোগ করলে ভালো হয় যে আল্লাহ রাসুল সাল্লাম ভবিষ্যৎ বাণী করলেন বিষয়টা যে এখনো বলা যায় তিনি যদি কোন যোদ্ধা হন তাকে শহীদ লকব দিয়ে তার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হয় ভাস্কর্য এবং সেখানে গিয়ে একইভাবে প্রতিমা পূজার মতোই নিরবতা পালন করা হয় আরো কত কিছু করা হয় কিছু বলতে চাচ্ছিলেন ধন্যবাদ আসলে ভক্তি ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ইসলাম আমাদেরকে ভক্তি শেখায় ভক্তি ভক্তিটাকে যদি অপপ্রয়োগ করা হয় ভয়াবহ পরিণতি আমাদের জন্য আসে এবং সেটাই হয় যে আমাদের জন্য বিপদ মুসলিম সমাজে আজকে ভক্তি এবং অতিভক্তি ওলামাইক প্রতি শ্রদ্ধা ভালোবাসা আল্লা রলিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু সেটার অপপ্রয়োগ যদি হয় যেমন লাভ ক্ষতি দিতে পারে কোনো ব্যক্তি জীবিত কিংবা মৃত এই ভক্তিটুকু অতিমাত্রায় চলে গেল এবং আল্লাহ নবী এটাই সতর্ক করেছেন ল্যাথুত রুণি ক্যামা আথলাতি হাবনা মারিয়াম তোমরা আমাকে আল্লা তার এক নতুন সাহাবি ন মুসলিম আদি বিন হাতিম উনি মুসলিম হয়েছেন কিন্তু তার গলায় তখন ক্রুশ চিহ্নটা রয়ে গেছে আল্লাহ রসুল বললেন আদিকে লক্ষ্য করে যে মানে দেবতার কোন সাইজ নেই ডিজাইন নাই আল্লাহ তো বড় কতালার ক্ষেত্রে আল্লাহকে ভক্তি সম্মান আল্লাহর জন্য যে সমস্ত তা পালন করা হয় এর কোন যদি পিপড়া কে একটা যদি এগুলো যদি দেওয়া হয় তাহলে এগুলো সব হলো দেব দেবী এখন আপনারা এখন যদি এগুলোকে আমরা কিছু বলিতে বলতে হবে মুসলমান যদি এগুলো পূজা করে তো মুসলমান দেবদেবী মুসলমানের মূর্তি শহীদুল্লাহ খান সাহেব বলতে গেছিলেন যে এভাবেই দেখা যায় যে বিভিন্ন আল্লাহর ক্ষেত্রে যেসব বিশ্বাস আল্লাহর জন্য যেসব বিষয় সম্পাদন যে এবাদত এবং আমল দাসত্ব ভক্তি সম্মান ভালোবাসা আমরা প্রদর্শন করি কোনো একটা কোন জিনিসে সে ছোট হোক বড় হোক যেকোনো মানুষ হোক আর বস্তু হোক ব্যক্তি হোক বস্তু হোক এগুলো সুনির্দিষ্ট ভাবে এখন ডিজাইন আমাদের প্রয়োজন না প্রয়োজন হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আল্লা সুবাহ আলাই হচ্ছেন একমাত্র কল্যাণ অকল্যাণের মালিক তিনি মঙ্গল অমঙ্গলের একমাত্র বিধায়ক এই ধরনের গুণ কোনো কিছুর মধ্যে বস্তুর মধ্যে বা কোনো মূর্তির মধ্যে কোনো গাছের মাছের যার মধ্যেই থাকুক যার লিমিটেড নেই যা আনলিমিটেড যে কোনো বস্তু হতে পারে এরকম কোনো কিছুকেই মঙ্গল অমঙ্গলের মাধ্যম বা বিধায়ক মনে করাটাই শির আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই ভয়াবহ শির থেকে আত্মরক্ষা করি তাহলে অকাল এবং পরকাল আমাদের জন্য হবে সুষমামণ্ডিত আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবাইল্লাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহু ইয়া রাব্বি ইয়া মোহাম্মদন রসুল্লা মোহাম্মদ রসুল্লা অ্যাঁ রহমিয়া কে অঞ্ল কিনেমো ইংলাম রাজা gibt e yortir shotik byabohar kora hole porokale er puripurno protidhan pawa jabe ya ayyuhal ladina amanu anfiqoo mimma razaqnakum min qabli an yatiya yawm la bay'in feeh wa la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 जकत दान अर्थ पल रैन बैंक छाचल्लिस तीन दुई তিন শূন্য এক আই ব্যান এক এক এক টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি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 जो चोख और काल क्षेत्र कल रत दसटाएल और रत साढ़े नौटा भारत बीस टीवी बांगलाय